ये घटनाटी घटे हिजड़ दशम बचरे मदिनार छोर आल्लासुल्लाहु आलहीसलम देखा है और तरा एक सलमाम ग्रहण कर तरा मुस्लिम हो मदिन फिर जाए तब जागे पर बचर आब रसोल्ला सल्लाहुआलम साधे सार बेपारे प्रतिश्रुति दिए जाए से ही छस्लिम मदिनार दावतर कार्यक्रम शुरू करें तर हाथ बस कि मुस्लिमों পরবর্তী বছরে তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে আবার রসুল্লা সাল্লু আলাইস্লামের সাথে দেখা করতে ফিরে আসেন তবে এবার আসে মোট জন তাদের মধ্যে জন খাজরাজ গোত্রের আর দুজন আওয়স গোত্রের এই বারোজন আল্লাহ রসুলসাল্লু আলাইস্লামের কাছে আনুগত্যের শপথ বা বায়াত করেন এই শপথ গ্রহণ হয়েছিল আকাবায় আর এই ঘটনা আকাবার প্রথম শপথ বা বায়াতার উলা নামে পরিচিত এই বায়াতের টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আমরা আগেই আলোচনা করেছি এই বায়া ছিল মূলত শেরক এবং খারাপ কাজ থেকে দূরে থাকার ব্যাপারে একটি অঙ্গীকার এটা কোনো পলিটিক্যাল বা মিলিটারি কোনো বায়া ছিল না এটা ছিল ইসলামী বিশ্বাস ও নৈতিকতা বোধের সাথে মদিনার মুসলিমদের অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য একটা আনুগত্য শপথ মদিনায় মুসলিমদের নতুন একটি কমিউনিটি গড়ে ওঠার সম্ভাবনা উপলব্ধি করে রসুল্ল সাল্লু আলি হাসাল্লাম আঁকাবার প্রথম শপথের পর তাদের কাছে মুসআ এবং এবং অমায়েরকে পাঠালেন যেন তিনি তাদের ইসলামের বিষয়ে শিক্ষা ও দিক নির্দেশনা দিতে পারেন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 এরপর থেকে তিনি কাভা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করতে শুরু করেন তারপর তারা মক্কায় এসে পৌঁছলেন বারাতার ভাতিজা গা বেবিন মালিককে বললেন ভাতিজা আমাকে রসুলুল্লা সাল্লিয়ামের কাছে নিয়ে চলো সফরে কিবলা পরিবর্তন করা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে আমি রসুল উল্লাহকে জিজ্ঞেস করব। তোমরা তো আমার কাছকে অনুমোদন দিলে না তাই আমার খটকা হচ্ছে চলো রসুলুল্লাহকে জিজ্ঞেস করে দেখি আমার কাজটা ঠিক হয়েছে কিনা কাব আক এক লোকের কাছে রসুল্লাহ কোথায় আছেন জানতে চাইলেন সে বলল আপনারা কি রসুল্লা সাল্লু আলিয়াল্লামকে চেনেন কখনো তাকে দেখেছেন কাব বললেন না তাকে আমরা চিনি না সে বলল আচ্ছা তার চাচা আব্বাস এবং আব্দুল মোত্তালিবকে চেনেন কাব বললেন হ্যাঁ আমরা তাকে চিনি সে বলল তাহলে আপনারা মসজিদুল হারামে প্রবেশ করলে দেখতে পাবেন যে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন তিনি রসুল্লাহ আমরা মসজিদে প্রবেশ করে দেখলাম আব্বাস বসে আছেন তার সাথে রসুল্লাহ সাল্লু আলয়াল্লামও বসে আছেন আমরা সালাম দিয়ে তার কাছে গিয়ে বসলাম আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম আমাদেরকে দেখে আব্বাসকে তার কুনিয়া নামে ডেকে জিজ্ঞেস করলেন আবুল ফাদল আপনি কি এই দুজন মানুষকে চেনেন আব্বাস বলল হ্যাঁ চিনি ইনি হলেন বারাইবেন মারুর তার গোত্রেন নেতা আর ইনি হচ্ছেন কাব এবিন মালিক রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বললেন কবি কাবাব নাকি কাব এবেন মালিক ছিলেন একজন বিখ্যাত কবি এজন্য আব্বাস যখন কাবকে পরিচয় করে দিচ্ছিলেন তখন রসুলুল্লা সাল্লাই ইসলাম জিজ্ঞেস করলেন ইনি কি কবি কাব কি না এই ঘটনায় কাব তার অনুভূতি ব্যক্ত করেছেন এই বলে রসুলুল্লাহর এই কথাটি আমি কখনো ভুলবো না কাব এবেন মালিকের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে রসুল্লাহ সাল্লাহু আলু ইসলাম তাকে আগে থেকে চিনতেন রসুল্লাহর সাথে এটা ছিল তার প্রথম সাক্ষাৎ যে সাক্ষাতের এই মুহূর্তের জন্য এত দিন অপেক্ষা করে আসছিলেন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 এরপর আমরা রসুলুল্লাহ সাল্লু আলাইসামের সাথে ওয়াদাবদ্ধ হলাম যে আমরা আকাবায় আইয়ামে তশ্রীফের মাঝামাঝি সময়ে তার সাথে সাক্ষাৎ করব। এরপর আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম বিষয়টি আমরা গোপন রাখলাম রসুলুল্লাহর সাথে আমাদের গোপন বৈঠক সম্পর্কে আমাদের গোত্রের মোস্রিক সাথীরা কিছুই জানতো না একমাত্র ব্যতিক্রম ছিলেন আবদুল্লা এবেন আমর এবং হারাম আবু জাবের তিনি ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠ এবং গোত্র নেতাদের একজন আমরা তার কাছে গিয়ে বললাম আবু জাভের আপনি আমাদের অন্যতম নেতা এবং সম্ভ্রান্ত ব্যক্তি আপনি যেই ধর্ম অনুসরণ করছেন তার কারণে আপনি আখিরাতে জাহান নামে চালানি হবেন এটা আমরা চাই না এই আবু জাবির হলেন বিখ্যাত সাহাবি জাবির এবং আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহুর বাবা আবু জাবির সেই যাত্রা পথেই ইসলাম গ্রহণ করেন এবং তাকে আসন্ন গোপন বৈঠক সম্পর্কে জানানো হয় তিনি সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলিউলাম তাকে প্রতিনিধি হিসেবেও মনোনীত করেছিলেন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 একসাথে সত্তর জন লোকের একটি দল রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের সাথে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবার সম্ভাবনা ছিল এভাবে তারা সবাই এক এক করে আকাবায় মিলিত হলেন রসুলুল্লাহ সাল্লু আলহাম ছিলেন মক্কা থেকে আসা একমাত্র মুসলিম তার সাথে ছিলেন তার চাচা আব্বাস এবং আব্দুল মুতালিব আব্বাস তখনও মুশ্রিক ছিলেন এই বৈঠকে তিনি ছিলেন একমাত্র অমুসলিম তিনি প্রথমে কথা শুরু করেন তিনি বললেন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 চাচা আব্বাসের নিরাপত্তা কি যথেষ্ট ছিল না যেখানে আবু তালিব তার চাচা হিসেবে এতদিন নিরাপত্তা দিয়ে আসছিলেন অনেকের মতে নিজ করত্রের কাছে আবু যে সম্মানিত ছিলেন তাদের উপর যেমন প্রভাব প্রতিপত্তি ছিল তার অন্য তেমনটা ছিল না তাই বয়োজ্যেষ্ঠতার জন্য আবু তালিব যেভাবে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামকে পেরেছিলেন নিশ্চিতভাবেই আব্বাস সেভাবে পারতেন না তিনি ছিলেন যুবক তবুও তার সাধ্যমতো চেষ্টা করে হিজরতের আগ পর্যন্ত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 भलो मंद सकल अवस्थाय कथा सुनबे और मानव स्वच्छलता असच्छलता सर्ववस्थाय आल्लर पथे व्यय कर सत्कर आदेश और असत्क निषेध कर आल्लर पथे हक कथा बोले जाए यह बेपारे नींद नींदा के परो करबा जो तुम्हारे आसिता सहााज्य करा के हेफाजत करे भावे तुम्हारा निजेदे स्त्री और सतान देके हेफाजत करो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 अबू हाइसम चाची अपनारा बयात करार अर्थ हेरा एम लोकर सकते संघाति लिप्त होते जरूर सन्धि चुक्ति रही है यवस्थाएं आपनी जदि विजय लाभ करें तक कि आपनी हम ऐड़े चले जाबी सा देखा क्योंकि सारा जीवनों जो स्वेच्छा अंगीकारब्ध होते थकबें ना कि हम ऐड़े चले जाबुल हाइसम यह कथा दु जिन देखी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 তাই আনসারদের মনে চাপা দুশ্চিন্তা কাজ করছিল যে একদিন যদি নবীজি বিজয় হন তখন কি তিনি আবার মদিনা ছেড়ে তার গোত্রের কাছে ফিরে যাবেন মক্কায় ফিরে যাবেন রসুলুল্লা সাল্লু আলহিাস্লাম মুচকি হেসে এমন একটা উত্তর দিলেন যা তাদের মন ভরিয়ে দিল বালিদ্দামুদ্দম ওল হাদম হাদম আনা মিনকুম ওয়া আন মিননি মিন্নি ওয়া হারিবু মন হারাব তুম ওয়া সালিবু মন সালাম তুম আমার রক্তই তোমাদের রক্ত আমার ধ্বংসই তোমাদের ধ্বংস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 তারা এই সুযোগ হাতছাড়া করেননি তারা দুনিয়ার সম্পদ কিংবা ক্ষমতা চাননি তারা শুধু জান্নাতের অঙ্গীকারে সন্তুষ্ট ছিলেন এই বায়াজ শেষ হবার পর আল্লাহ রুসুলসাল্লু আলিয়া কিছু মানুষকে মোদিনার দায়িত্বশীল হিসাবে নির্ধারণ করে দিলেন কা বিবেন মালিকের বর্ণনায় আল্লাহ রুসুল সাল্লাহু আলিহাস্লাম বললেন আমাকে তোমাদের মধ্য থেকে জন প্রতিনিধি নির্বাচন করে দাও তারা তাদের সম্প্রদায়ের উপর দায়িত্বশীল হবে তারা খাজরাজ গোত্র থেকে নয়জন এবং আওয়াস গোত্র থেকে মোট জন করে বারোজন প্রতিনিধি বাছাই করে দিলেন ইসলামের ইতিহাসে এই বারোজন নকিব রূপে পরিচিত এ বিন শাক বলেন ওই বারোজন হলেন পূর্বোল্লোখিত আবু উমাম আসাদ এবেন জুরারা সাধ এবেন রাবি আবদুল্লা এ বিন রওয়াহা রাফি এ বিন মালিক ইবেন আজলান বারা এ মারুর আব্দুল্লা এ বিন আমর পূর্বোল্লিখিত উবাদা সামিদ সাবেন উবাদা এবং মঞ্জির এ আমর এই নয়জন হলেন খাজরাজ গোত্রভুক্ত আওস গোত্রে ছিলেন তিনজন তারা হলেন উসায়েদ এ বেন হুজাইর সায়েদিন খায়সামা এবং রিফায়া আব্দুল বিন আবদুল মঞ্জির রসুলসাল্লু আলিউলাম এই বারোজন নকিবের উদ্দেশ্যে বলেন নিজ নিজ সম্প্রদায়ের জন্য আপনারা এক একজন দায়িত্বশীল ও জিম্মাদার যেমন হাওয়ারিগণ এইসা আল্লাহিস্লামের পক্ষ থেকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য জিম্মাদার ছিলেন আর আমি আমার সম্প্রদায়ের জন্য জিম্মাদার উপস্থিত সকলে তাতে সম্মতি প্রদান করেন বায়াত শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম সবাইকে বললেন চলে যেতে এবিন সায় মাহাবাদ এবেন কাব থেকে তিনি তার ভাই আব্দুল্লাহ এবেন কাব এ মালিক থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা যখন রসুল্লা সাল্লাহ আলহামের হাতে বায়াত করলাম তখন আকাবা পাহাড়ের চূড়া থেকে শয়তান এমন জোরে একটা চিৎকার দিল যা ইতোপূর্বে আমরা কখনও শুনিনি চিৎকার দিয়ে সে বলল হে তাবু ও গৃহের অধিবাসী বৃন্দ এক নিন্দিত লোক এবং তার সাথে কতক ধর্মত্যাগী লোকদের ব্যাপারে তোমরা কোনো ব্যবস্থা নেবে কি তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে একমত হয়েছে রসুলুল্লা সাল্লু আলি আস্লাম বললেন এই চিৎকারকারী হলো আঁকাবার ঘৃণ্য আজিব জিন সে ঘৃণ্য বংশজাত এব হিসাম বলেন শয়তানকে ইন আজিব বলা হয় রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আরও বললেন হে আল্লাহ দুঃশ্মন আমরা তোকে এই সুযোগ দেব না এরপর রসুল্লা সাল্লু আলয়াল্লাম বললেন এবার সবাই নিজ নিজ তাঁবুতে ফিরে যাও আব্বাস এববাদা এ বেন নাইলা বললেন ইয়া রসুল্লাহ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 যেভাবেই হোক বিষয়টি জানতে পেরে তারা এই ব্যাপারে অনুসন্ধান চালায় পরদিন ভোরে কোরাইশ নেতৃবৃন্দের একটি দল আউস এবং খাজরাজ গোত্রের তাবুতে প্রবেশ করে তারা জিজ্ঞেস করলো আমরা খবর পেয়েছি তোমরা নাকি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছ আর তাকে তোমাদের সাথে নিয়ে যাওয়ার ও নিরাপত্তা দেবার ব্যাপারে প্রস্তাব করেছ ইয়াস তোমরা জেনে রাখো তোমাদের সাথে যুদ্ধ করা অন্য সব আরব গোত্রের সাথে যুদ্ধ করার চেয়ে আমাদের কাছে বেশি অপছন্দনীয় কুরাইশরা জানত যে আওয়াস এবং খরাজ গোত্র কোনো সহজ প্রতিপক্ষ নয় তারা ছিলেন লড়াকো যোদ্ধা আওস ও খাজরাজ গোত্রের মুসলিমরা চুপ করে থাকলেন তারা কোনো উত্তর দিলেন না উত্তর দিল আওস আর খাজরাজের মুশরিকরা তারা বলল কই এরকম তো কিছু হয়নি আমরা তো কখনো মুহাম্মদের সাথে দেখা করিনি গোত্রের মুশ্রিক সদস্যরা জানতোই না যে গোত্রের মুসলিম সদস্যরা আল্লাহ রুসুল সাল্লু আলি সাল্লামের সাথে দেখা করেছে গোপন বৈঠকের ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না তারা বারবার বলছিল যে তারা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেনি কা আবিন মালিক বলেন আমরা মুসলিমরা চুপচাপ করে একে অন্যের মুখের দিকে আর চোখে তাকাচ্ছিলাম আমরা কোনো কথাই বলিনি কিন্তু কোরাইশের মন থেকে কোনোভাবেই সন্দেহ দূর হচ্ছিল না কা আবিন মালিক চাইলেন কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে যেন কুরাইসরা আসল বিষয়টি ভুলে যায় সেখানে ছিল হারিস বিন হিসাম কুরাইশের নেতৃস্থানীয় এক ব্যক্তি তার পায়ে এক জোড়ার নতুন জুতা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 আবু জাহির বলে আহ থামোতো কাব তুমি তো এই যুবককে খেপিয়ে তুলছ তার জুতা তাকে ফিরে দাও কাব বললেন না আমি এগুলো ফেরত দেবো না এটি আমার জন্য ভালো লক্ষণ আমি যুদ্ধক্ষেত্রে এই জুতা পরে যাব। কাব সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেন কিন্তু এত বড় ঘটনা গোপন থাকবার নয় কিছুদিন পর মদিনার মুশ্রিকরা জেনে গেল বায়াতের আকাবার শপথের কথা আমরা আগেই বলেছি মদিনার সিনিয়র নেতা আবদুল্লাহ এ উবাই তখনও ইসলাম গ্রহণ করেনি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 সা আদ বললেন আমি তাই করলাম ওই লোক দ্রুত ওই দুজনের কাছে রওনা করলো সে তাদেরকে কাবাগৃহের নিকট মসজিদে খুঁজে পেল সে ওদেরকে বলল মক্কা সমতল ভূমিতে খাজরাজ কোত্রের একজন লোককে প্রচণ্ডভাবে মারপিট করা হচ্ছে সে আপনাদের দুজন নাম ধরে ডাকছে তারা বলল লোকটিকে সে বলল লোকটি হলো সা আদ এ বিন অবাদা জুবাইর এ ও হারিস এ বিন বলল সে তো ঠিকই বলেছে নিজ শহরে সে আমাদের ব্যবসায়ী কাফেলাকে আশ্রয় দিত এবং তাদের উপর কেউ জুলুম করতে চাইলে সে তাদেরকে রক্ষা করত এরপর তারা দুজনে এলো এবং সাদ রদি আল্লাহ আনহুকে অত্যাচারী কুরাইশদের হাত থেকে রক্ষা করল সাদ রাজি আনহু আপন পথে চলে গেলেন হযত সদি আল্লাহ আনহুকে যে ব্যক্তি খুশি মেরেছিল সে ছিল সুহাইল এ বিন আমার ইবিন হিসাম বলেন যে ব্যক্তি সাদ রাজি আলাহ আনহুর প্রতি সহানুভূতি দেখিয়েছিল সে হলো আবুল মুখতারি এবেন হিসাম সাবিন অবাদা ছাড়া পেয়ে গেলেন কোরাইশদের আর কিছু করা থাকলো না অন্তত মদিনার মুসলিমদেরকে তারা কার্যত আটকাতে ব্যর্থ হল তাই তারা মনোযোগ দিল রসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম এবং মুসলিমদেরকে কিভাবে মদিনা হিজরত করা থেকে আটকে রাখা যায় সেই ঘটনাগুলো আমরা আরেকটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ এতটুকু ছিল রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম এবং আনসারদের মধ্যকার বৈঠক নিশ্চিতভাবে বলা যায় এটি ছিল এ যাবৎকল পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলিয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইসলাম যেন এই ঘটনার মাধ্যমে উঠে দাঁড়িয়েছিল রসুল্লাহ সাল্লু আলহ্লাম এমন একটি ভূমি সন্ধান পেলেন যেখানে থেকে সুরক্ষিত ও স্বাধীনভাবে ইসলামকে ছড়িয়ে দিতে পারবেন এটি সম্ভব হয়েছিল আকাবার দ্বিতীয় বায়াত বায়াতুল্লা আকাবা সানিয়ার মাধ্যমে বায়াতের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্ট আকারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি ইনশাআল্লাহ পয়েন্ট নাম্বার এক কেবিন মালিক রাজিয়াল আনহু বলেন মদিনাত্যাগ করার পূর্বেই আমরা সালাত আদায় করতে শিখেছিলাম আমাদের দিনের জ্ঞান লাভ করেছিলাম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 ইবনুল কাম রেহেমাহুল্লাহ বলেন কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে জাহান্নামীদের বেশিরভাগ আর্থনাদের কারণ হবে তাদের গরিমসি তারা বলবে হে আল্লাহ আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ দিন যাতে আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারি হে আল্লাহ আমাদের একবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যান যেন আমরা দান করতে পারি হে আল্লাহ আমাদের ফিরিয়ে নিয়ে যান কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে সুতরাং কখনোই ভালো কাজে সুযোগ হাতছাড়া করা উচিত নয় পয়েন্ট নম্বর দুই যখন রসুল্লা সাল্লু আলহি আসাল্লাম আনসারদের কাছে তার চুক্তি শর্তগুলো সম্পর্কে বলছিলেন তখন তাদের প্রশ্ন ছিল বিনিময়ে আমরা কি পাব রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম এক শব্দে উত্তর দিয়েছিলেন জান্না এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে সকল ইসলামী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র জান্নাত আল্লাহ সুবাহর আতআলাকে সন্তুষ্ট করাই প্রতিটি কাজের মূল উদ্দেশ্য খ্যাতির জন্য নয় অর্থের জন্য নয় সামাজিকতার জন্যও নয়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 এর বিনিময়ে রয়েছে জান্নাত জান্নাতে যে প্রতিদান দেয়া হবে তা যে কোনো আত্মত্যাগের তুলনায় বহু গুণে দামি রসুল্লাহ সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে যা দেবেন তা অনেক দামি আল্লাহ তোমাদেরকে জান্নাতে সুসংবাদ দিচ্ছেন কাজেই জান্নাত পেতে চাইলে এই দুনিয়াতে তার চরামূল্যও দিতে হবে তিন নম্বর পয়েন্ট রসুলুল্লাহ সাল্লু আলিহুয়া অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের কাছে উপস্থাপন করেছিলেন যে তিনি তাদের কাছে কী আশা করছেন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 আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লাম তার কাজ কখনোই হেলাফেলাভাবে করেননি তিনি ছিলেন পারফেকশনিস্ট বিশেষ করে আঁক আবার দ্বিতীয় শপথে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন প্রথমত যথাযথ টাইমিং এই শপথের ঘটনা ঘটেছিল আত্মশ্রীকে অর্থাৎ রাতের বেলার এক অংশ পার হবার পর যখন বেশিরভাগ লোক ঘুমন্ত দ্বিতীয়ত যথাযথ স্থান নির্বাচন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 যেন অতর্কিতে কেউ চলে আসতে না পারে এই তিনজন ছাড়া আর কেউই এই মিটিংয়ের কথা জানতেন না ৬ নম্বর পয়েন্ট পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নেওয়ার পরেও শয়তান যখন চিৎকার করে কুরাইশদের জানিয়ে দিল তখন রসুল্লাহ সাল্লু আলহিাসাম তাড়াহড় বা ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নিলেন না তিনি প্যানিক হয়ে যাননি যেটা হওয়াটা অস্বাভাবিক না নবীজি মাথা ঠান্ডা রাখলেন একজন আনসার প্রস্তাব করেছিলেন কুরাইশদের আক্রমণ করার কিন্তু রসুল্ল সাল্লু আলাইস্লাম সেটি আমলে নেননি কারণ আল্লাহ তখনও তাকে যুদ্ধের আদেশ দেননি যে বিষয়ে আল্লাহ তালার পরিষ্কার কোনো আদেশ থাকবে সেখানে একজন মুসলিম নিজের অপিনিয়নকে ত্যাগ করবে সাত নাম্বার পয়েন্ট বায়াতের শর্তগুলো নবীজি খুব চমৎকারভাবে সেট করেছেন আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে দেখব একটি শর্ত হচ্ছে সহজ ও কঠিন উভয় সময়ে রসুলুল্লাহকে মান্য করা আরামায়সের সময় আনুগত্য করা যতটা সহজ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 তারা দেখলেন তাদের নেতা আল্লাহ রসুল সাল্লাহু আলাহামের আদেশ অনুযায়ী সালা তাদাই করছেন না তাই তারা তার কথা শুনলেন না কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন তাদের কালচার বা নেতার আদেশ নয় বরং তাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সুননা নয় নম্বর পয়েন্ট যেই বারো জনকে নকিব নির্ধারণ করা হয়েছিল সেটা আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম নিজের পছন্দ মতো করেননি বরং পঁচাত্তর জন মিলে সিদ্ধান্ত নিয়েছিল কারা হবে নকিব এর থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লু আলহাস্লাম সুরাহ বা মিউচুয়াল কনসালটেশনকে উৎসাহ দিচ্ছিলেন বারো জনের মধ্যে নয়জন ছিলেন খজরাজের কারণ খজরাজের মুসলিমরা ছিলেন আওস থেকে সংখ্যায় বেশি এবং ১০ নম্বর পয়েন্ট যেই পঁচাত্তর জন আনসার রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের হাতে বায়াত করেছিলেন তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই আল্লাহ রসুলসাল্লু আলহ সাল্লামের যুগে বিভিন্ন জিহাদে শহীদ হয়ে যান যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই ছিলেন বড় মাপের সাহসী মুজাহিদ বদর উহুদে অংশ নিয়েছেন অনেকেই সাবেন রাবি আবদুল্লাহ এবেন হারাম আবু জাবির জাকোয়ান এ বিন আব শহীদ হন উহুদের যুদ্ধে আবদুল্লাহ এবেন রওয়াহা শহীদ হন মোতার যুদ্ধে আবু আইয়ুব রোমানদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন খাল্লাদবেন সোয়েদ বনু কুরাইজের যুদ্ধে শহীদ হন বিশর এ বিন বারাহ শহীদ হন খাইবার যুদ্ধে এরকম অনেকে আছেন আবু তালহা ছিলেন উহুদের এক বীর সৈনিক যে দুইজন নারী এই বায়াতে ছিলেন তাদের মধ্যে একজন হলেন নুসাইবা বিনতে কাব তিনি ছিলেন একজন বিখ্যাত নারী যোদ্ধা একজন নারী হয়েও অনেক যুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এ থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখি তা হল আনসাররা তাদের কথা রেখেছিলেন তারা জান্নাতের জন্য সব কিছু ছাড়তে রাজি ছিলেন তাদের পরে আর কেউ আসেনি যারা তাদের কাছাকাছিও যেতে পেরেছেন আল্লাহ আল্লাতালা এই মানুষগুলোকে কবুল করে নিন আমাদেরকেও জান্নাতে তাদের সাথে থাকার তৌফিক দান করুন অন্যান্য সম্পর্কে জানতে ফেসবুক পেজ ডাব্লিউ ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু অথবা ডবল ইউটিউব ডট কম অথবা রেইন ড্রবস মিডিয়া অর্গ 2